আপনি কি জাতির কথা শোনেন নাই না আপনি কি এরাম কথা কথাও শোনেন নাই সান জাতির কথা শোনেন নাই আমি আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছি অফিরা এবং রাউলকে আমি আল্লাহ ধ্বংস করেছি যিনি প্রেকের অধিকারী ছিল শ্রীরামকে পেরে কেন দিকে স্বামী অনেক আগে আপনার পরিমাণে একশো বছর পরিজন শ্রীরামকে গোপন রাখছে কারণ শ্রীরাম কদা দাবি করছে আল্লাহ দাবি করছে মানুষকে তার জন্য মানুষকে তার গোলাম বানাতে বাধ্য করেছে গোলাম হতে বাধ্য করেছে মানুষ তার ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে না এজন্য জন্য তাদের ইমানকে এক শত বছরের গোপন রেখেছে ছয়শ বছরে জ্বলে বলেন শত বছর রেখেছে হঠাৎ করে একদিন একশো বছরের মাথায় ওই চাষির হাত থেকে চিরুনি দিয়ে নিচে করে যায় মুখের থেকে নিজের অসতর্কতা হয় আল্লাহ তারা কাউকে আল্লাহ মানে উপাস উপাস্য করে সে যেন দুনিয়ার ধ্বংস হয় আল্লাহ রয়েছে প্রবেশ করে ফেরা মেয়েটা তারা তুমি কি বললো আল্লাহ বলে মানে না মানে না একজন সৃষ্টিকর্তা একজন আল্লাহ জিনিস সবার আল্লাহ সে তোমাকে মানে না আর একদম আল্লাহকে মানে যার থেকে ডাকা হলো তুমি করো নাকি আমাকে মানো না বলে না মানি না তাড়াতাড়ি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো যদি আমাকে না মানো কঠিন শাস্তি হবে চাষের দুইটা বাচ্চা ছিল একটা দুগ্ধপোষ বাচ্চা অর্থাৎ দুধের শিশু স্পষ্ট দিল আমি ছাড়া আর কারো করি না কোন মানুষ না ইসলামের বিরুদ্ধে মুসলমান ইমান যাদের ইমান মজবুত হয়ে গেছে যদি মহরম তহরম ইমানদারকে যত অত্যাচার করা হোক ইমানের থেকে যাবে না ঠিক আমাদের কঠিন স্বাস্থ্য যুগে চলো আমরা অন্য স্রোত পাড়া চলে যাই মুসলমান ইমানদার যখন মুসলমান এমন একটা অবস্থায় থাকে মুসলমান অতীত মুসলমানের কিছুই করার নাই তখন জালিমের অত্যাচার থেকে নিজের হেফাজতের জন্য গোপন করা একটা কিন্তু মুসলমানের যখন শক্তি থাকছে মুসলমানের প্রতিবাদের ভাষা জানানোর ব্যবস্থা থাকবে তখন যদি মুসলমান এর জন্য আল্লাহর দরবারে জড়াবিতে হবে তখন যদি মুসলমান নিরব থাকে শুধু দৌড়া দৌড়ি করে ভিতর ভিতরে তালিম জিকির চালায় এ মুসলমান ইমান আল্লাহর আল্লা পাল্লা পশ আল্লাহ নদীর অবমাননা হবে নদীকে নিয়ে ব্যস্তের কোন কামনা তোমার যে মুসলমান মুসলমাহ রাষ্ট্র ত্যাগ করে অন্য রাষ্ট্রে চলে যাওয়ার জন্য বাচ্চার এখানে খবরটা চলে যায় বাচ্চা সাম্য বাহিনী পাঠাইয়া তিন ভাইকে গ্রেফতার করে রাজদরবার উপস্থিত হাজার হাজার মানুষ যাব দিয়া রাজধরবার উপস্থিত করাইয়া তাদের সামনে বিচার করবে তিন ভাইকে হ্যাঁ আমরা জানি তবু এখন ইসলাম কেন কখন তিন দায় ডেকে বলে এ দালিম বাচ্চা ইসলামের মধ্যে যে কতটা মজা পাওয়া যায় তোমাকে বোঝানো যাবে না ইসলাম কর তারপরে বুঝতে পারবা ইসলামের মধ্যে কত মজা মূর্তি কতটা মজা পাওয়া যায় নামাজ না করে বুঝতে পারবা না এ বর্তা ভা কর্তা মূর্তি কতটা মজা যে কর্তা বই বুঝতে না এ শিকির না করতে যে কতটা না মাথায় যে কতটা মজা যায় নিজে মাথায় না দিয়ে যদি বুঝতে চাও শুরু মজা আর আশ আর রাম তো মা হব হাস মিয়া নেমার শূ র আল্লাহর সাথে বাংলা যখন সম্পর্কে আনা যায় এর মধ্যে কতটা আনন্দ পাওয়া যায় কতটা মজা পাওয়া যায় অন্য কেউ বুঝতে পারবে না বোঝার সম্ভাবনা দেখি না বুঝতে যায় বাচ্চা প্রশ্ন করলো তোমরা কি জানো আমার রাষ্ট্রের মধ্যে ইসলাম তখন অপরাধ বলে হা বেদানি তবু কেন তারপরে বুঝতে পারবা কেন আমরা করলাম মেজাজ ডাক দেওয়া বলে দিন ইসলাম ত্যাগ করবা কিনা হাজার হাজার মানুষের সামনে না হয় তোমাদের কঠিন বিচার হবে দিন বাচ্চা মহারাজ যত শাস্তি দাও না কেন যত কষ্ট দাও না কেন যত শাস্তির ভয় দেখাও না কেন এমন আল্লাহর উপরে ইমান এনেছি যত শাস্তি দিবা তার সাইডে ইমানের মধ্যে কয়েক গুণে মজা বেশি মাছা জল্লাথকে হুকুম গল্লা চুলা ওই জুলার উপরে বিশাল একটা এক দশা যে তৈল আগুনের চাপ পাইলে বেশি উত্তপ্ত আয় এমন লাকড়ি আগুন জ্বালা আগুন বেশি জলে জল লাগো আদার পাইয়া হুকুম শুরু করছি একটা সময় তৈরি করে তারপরে বাচ্চা দিন বাইক বলে দেখো এই যে তৈরি করে ঘুরতেছি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাদের কিন্তু এই তৈরিের মধ্যে পালানো হবে দিন বা একটা চলার দিল এই বাচ্চা চালাইতে পারে আমাদের কোন আপত্তি নেই তবু ইসলাম থেকে পিছু অর্মা বড় ভাইকে তৈরিদের ভিতরে দাও উত্তপ্ত ছিল ধরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে হাত দি মিশে তৈরি চলে নিচে বসে মেজুবাই গাই কেমন মেজুবাই তুমিও কামবে বাচ্চা মনে করেছে ভয় পাইছে কানের কাছে মুখটা নিয়ে বলে এই ছোট ভাই তোমার ভয়ের চিন্তা নাই হাজার হাজার মানুষ ওখানে দাঁড়ানোর সাক্ষী থাকবে তুমি এখনো যদি বলো আমার একমাত্রী কন্যা তোমার সাথে আমি তোমাকে দিয়ে দিব চাষ করে এক কাপড় লাগা দিছি এটাকেই বলে সবচেয়ে উত্তম জিহাদ ঠিক কিনা বলেন শাসকাল এখন আমি যদি দেখি মাঝের ভিতরে বড় বড় ক্ষমতা আরো দাঁড়িয়ে নেই নামাজ পড়ে না প্রত্যেকে খুনি আমি যদি চিন্তা করি এদের বিরুদ্ধে বলা যাবে না তাহলে আমার অবস্থা বেরসিন হয়ে যাবে এটাই সর্বোচ্চ আমি নবীজির কটুপ্তির বিরুদ্ধে বিপর্যয় হয় আমার হবি আল্লাহরা কাউকে ভয় করা এত সাধারণ ঠাকুর দিলা যে মানুষ গুলা আমার কথা বসে বলে সবাই তুমি কি মনে কর আমি ভয়ের কারণে কান্দি না আমি অন্ন দুটো কারণে কান্দি এক নাম্বার গান চা ছোট ভাইকে বড় ভাইয়ের বো ভালোবাসেন ছোট ভাইকে খাওয়ায় ভালো জিনিস ছোট ভাইকে বড় আগে দেয় কিন্তু আজকে দেখলাম উল্টো আজকে দেখলাম আমার ভাই বাবাকে ভালোবাসে না যদি ভালোবাসত তাহলে আমাকে তুমি আর বাবার জায়গায় পাড়া سے یہ श्री राम लीस्ते আমার বড় ভয় হয় নেতিনার খাতককে ডেকে বললেন আমাকে একটু দুধ দাও আর একটু রুটি দাও দুধ রুটি সামনে দিলেন চোখের বাড়ি কাজ আমাকে তুমি একটা জীবন দিয়েছ আমাকে তুমি হাজার জীবন দিয়ে যাও আমি আমি তোমার পথে আছি সরু ভাইকে তৈরের মধ্যে পাওয়া যায় মন্ত্রীর পাশ থেকে যাচ্ছেন মহারাজ সরবাই নির্মতো করানো চলে না মন্ত্রী ডেকে বলে বাচ্চা মহারাজ জনগণ হাজার হাজার জনগণ আপনার সামনে দাঁড়ানো আপনার কথা কথা করে আপনি যা বলেন তাই সময় কিন্তু আজকে যদি একটা মানুষকে আপনি কথা না শুনে পারেন দুই ভাই তো ভাইয়ের মতো চলে গেল এই ভাইকেও যদি কথা না শুনে পারেন তখন সারা দেশের মধ্যে গুন্ধন সৃষ্টি হয়ে যাবে তিন ভাইকে যেহেতু কথা শুনে দিতে পারে নাই তাহলে আমরা জনগণ কেন বাচ্চার করা সম্ভব সব আপনার বিরুদ্ধে পিছনে শুরু করে দিবে বলে হ্যাঁ কথা ঠিক করছে কি করা যায় এই বাচ্চা মহারাজ আমাকে এক সাতটা সময় দেননি আমার একটা সুন্দরী আছে আমার এক সপ্তাহের মধ্যে আমি এই ছোট ভাইকেলাম থেকে দূরে সরাই দিব বাচ্চা বললেন তোমার সপ্তাহ সময় বাইরের মধ্যে নিজের মেয়েটাকে ডাইতে বলেন না এবার যদি তুমি এই ছেলেটাকে ইসলাম থেকে দূরে সরাইতে পারো তোমার হৃদয় নেয়া তোমার সাথে কুকর্মেশ্বর হইয়াও তাহলে বাচ্চার থেকে খুব উপরপন যাবে ব্যবহার <laughs> ও এদিকে বাচ্চা ওদের আগ্রহ নিয়ে বসে আছে মন্ত্রী কখন সুসংবাদ নিয়ে যাবে এক সপ্তাহের মাথায় মন্ত্রী বাচ্চার সামনে কি উপস্থিত হয়ে গেছে বাচ্চা ডাক দিতে কি বাচ্চা চায় আর একটা মাসের সময় তাই কিছুই করতে পারিনি যাও দিলাম এক মাসের সময় দিলাম এক মাস ধরে চলতে যেতে চেষ্টা প্রমাণ পাওয়া গেল মুসলমান পুরুষের ইমান ধ্বংসের জন্য নারীর উপরটাও একটা মূল কারণ দেখছি না দেখি না এক যুবত্তি শুরু হয়ে যায় ঠিক কিনা যুব সমাজ যদি রক্ষা করতে হয় এক নাম্বারে এক নম্বরের সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক বলে যারা পর্দা যায় বোরকা পরে কেন তাদের নারীদেরকে হাজার হাজার অলি আউলিয়ার মা অপমান করা হয়েছে ঠিক কিনা এই কথা বলবে যারা এই কথা বলে বা বলেছে তাদের শাস্তির আওতায় আনা ঠিক কিনা ত্রিশ বছরে যদি চেষ্টা করো যাদের কিমান বস্তু থাকেছি তাদের ইমান চালানো যাবে না ঠিক কিনা আমার সঙ্গে থাকে আমার ভয় নাই চিন্তা নাই আমার ইমাম বংশ হবে না সারে দুম খালে কৃষ্ণে হীন প্রসাদ সারে দু গমকালে কী নসাদ ধরনের কুসুদম নেমান ধরনের সুদম নজি কোবার আহমান দুনিয়ার কংসও কাজ হইতে পারে আল্লাহ যদি সঙ্গে থাকেন আল্লাহ দুনিয়ার কোন পরোয়া করতে পারে না ঠিক কিনা মুসলমান মনাদাস আল্লাদের ওপরে কান্নাকারি করলো যুবতী পিছন থেকে ডাক দিল যুবক ভাই অন্য দিনের নয় আজকে একটু সব্য বাসায় ডাক এ যুবক ভাই আমার একটু প্রদর্শন আমি তোমার কাছে জানতে চাই এমন কি মন্ত্র করলাম সেই মন্ত্রের কারণে আমার মতো সন্ধুরীর দিকে ফিরে থাকলা আমি যুবতীর জন্য তোমার জন্য তুমি আমার দিকে কেন ফিরে থাকাও না এমন কি মন্ত্র যেই মন্ত্র করছ সেই মন্ত্রটা আমাকেও করা দাও আমি থাকতে চাই না কারণ সেই বাবার নিজের মেয়েকে কুকর্ম করার জন্য নিবেদন করা আমাকে তোমার মন্ত্র করাইয়া তোমার ফেলে নিয়ে যাও শুভ মন্ত্র শুনে যায় এই মুসলমান দেখছি আল্লাহার সাথে সাথে থাকতে থাকতে একটা বেদিনেহ কিন্তু আল্লাহ হওয়ার পথে ঠিক কি না সংস্পর্শ রাখতে পারো এই মুসলমান নিজে নামাজ করলে যতটা আল্লাহ দিকে আগাইয়া আল্লাহ উলিদের পরামর্শ নিয়ে নামাজ পড়লে তার সাইডে কয়েকগুলো বেশি আল্লাহ দিকে আগানো যায় না যুবক যুবতী মুসলমান মার গেছে এবার যুবতী যায় কি বলে যুবক আমি তো এতদিন তোমার জন্য পাগল ছিলাম কিন্তু কেন যেন মন্ত্রটা পড়ার সঙ্গে সঙ্গে আমি আর জন্য পাগল পাগেছে যাকে আমি দেখতে পাই না মূরত শুভ নেওয়ালা মূরদ নেই নেই কেস কে মানন্দ নে আশ পেলা মাই কেস কে মানন্দ নে আশ পেয়ে মাই আশকে মৌলা ও মেলা ইস্কা ই জুমলা জহাজা ই জুমলা জাহাজ চলে যাই আগামীকালকে আমার বাবা আমার থেকে খবর জানতে চাইলে আমি কি বলবো যদি জানতে পারে আমি শ্রাম গ্রহণ করেছি আমাদেরকে ষড়যন্ত্র করবে আমাদের উপরে নির্যাতন চালাবে এই দেশের মধ্যে গ্রহণ হয় একটা জঙ্গল দিয়ে যখন অতিক্রম হয় হঠাৎ করার পায় আবার শুনতে পায় সন্দ্রষ্ট হওয়া যায় নাজারি বাচ্চার খবর পাইয়া আবার সৈন্য বাহিনী পড়া দিলে দেখে তাদের সামনে দুইটা ঘোড়া দাঁড়ায় গেছে ঘোরার পরে দুইজন যুবক বস যুবকদেরকে দেখতে পারব সান হয়ে গেছে ওই ঘোড়ার বেড়ে যাচ্ছে যুবক যাইতে এ যুবক চিনুনি যুবক শুরু বলে না চিনি না ঘোড়ার বিধের যুবক দায়িত্ব বললো কেন ছিল না কর্মকান্ড আল্লাহ জায়গা গেছে আল্লাহ দেখা তারেক্ষা করতেছেন তোমাদেরকে বিবাহের আবদ্ধ করা যাদের মধ্যে প্রবেশ করা দিবে মুসলমান দাস আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে কি লাগবে না ফেরাম তার করতে ইসলাম ত্যাগ করো না হয় কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হলো বলে আমাকে শাস্তি দাও কোন কাজ হবে না সর আছে কোন কাজ হবে না চিন্তা করতে যে কি করা যায় খবর নিয়ে দেখলাম এই দাসির দুইটা বাচ্চা আছে একজন আর বয়স পাঁচ থেকে ছয় একটা শিশু বড় সন্তানটাকে মায়ের সামনে জবাই করে কিন্তু এরপরও দাসিরা আইকে জবাই করতে পারো সব করতে পারো আমি আল্লাহ বসে থেকে এক না আপনার আমার সন্তানকে যদি আপনার আমার সামনে সবাই করা হয় আর যদি বলা হয় ইসলাম ত্যাগ করো বল আল্লাহর কথা বলো সন্তানকে পাশা থেকে গিয়ে যখন যা শব্দ জীবন আমরা রাজি হয়ে যাবে এটাই আমাদের ইমান ঠিক কিনা বলেন এ মুসলমান ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুত মানাও কেমন ইসলাম কবুল তুলো ইসলাম কবুলের কবর পাইয়া তার মনির জিনিস ছিলেন তার মালিক যারা ছিল গলার মতো লাগাই ওরা পায়ের সাথে ভাই অমানবিক অত্যাচার হইতেছে না তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নাম দা তো না আমি ওপর আল্লাহ জল চলে যা পদে যাওয়ার পরে তাকায় দেখেন একইভাবে শাস্তি হইতেছে তোমাকে আমি বারবার বললাম আস্তে আস্তে আল্লাহ নাম বলো কেন জোরে বলো বিপদের সম্মুখীন হও বেলা আল্লাহ জানানো যাইতে বললেন আমি আল্লাহর নাম যখন ডাকা শুরু করি আমার ঘুষ লাগেনার ততটা কি যত আগে হয় তত মজা লাগে আল্লাহর পাগল হাও আল্লাহ মহিলার সামনে নিজের মেয়েটাকে নিজের সংসারকে জলাই এরপরও ইমান থেকে পেছন হবে না এবার দুজনের শিশুকে সামনে আনল কত সহ্য করতে পারেন যতই যাই হোক মা তো কি বলে উনি এক মায়ের সামনে বড় সন্তানকে দবাই করে দিলেন দুদর্শীকে জবাই করার জন্য হয় শুরু হয়ে যায় তখন আল্লাহ ওই শিশুকে জবান করে দিলেন পৃথিবীর মধ্যে চারটা শিশু শিশুবেলায় জবান করে কথা তার মধ্যে এই একটা শিশু শিশুরা আগমনের আল্লাহকে কি উঠতে পেরেছিলেন মধ্যে তোমার চেহে অপদস্থ তোমার চাহিদা খিন্ন ব্যক্তি হিংসার একটা অভিহিত পারে থেকে বলে কেন এমন কথা কেন বলো এবার আসিয়া দেখে বলে স্বামী যদি তা না তুমি হত্যা করতে পারত না মহিলার দুইটা তার সামনে হত্যা করতে পারতানা হেরাও আসিয়া বলে বিষয় কি বলো আমি মানে তোমারও খোদা আমারও খোদা অনেকভাবে শত বুঝ আছে না মা বাবাকে খবর দিছে শ্বশুর শ্বশুরকে খবর দিছে আপনার মেয়েকে বুঝা মা সবাই তাকে কথা মানে তুমি কেন মানো না তোমার উপরে কঠোর স্বাস্থ্য হবে বাবা ও মা আমি তাকে কথা মানতে পারি আমার একদিকে তাহলে চন্দ্র এনে দিতে বলো আর সূর্য এনে দিতে বলো সূর্য তার কথা বলে উদয়স্ত করাইতে বলো যদি সেটা কতাইতে পারে তাহলে আমি তাকে কথা মানতে রাজি সম্ভব আর দুই হাতের মধ্যে দুই পায়ের মধ্যে মেরে মাটির সাথে রাখল এজন্যকে চুল আওতায় বলা হয় যদি কেউ তার বিরুদ্ধে বলতো সঙ্গে সঙ্গে তাকে গাছের সাথে মেরে রাখা হতো এজন্য তাকে আওতায় করা হয় কি বলা হয় মুসলমান ইমামদার বর্তমান সমাজে সারা বিশ্বের মধ্যে যারা অত্যাচার করে অত্যাচারের বহু খ্রিস্টীয় বাসে আসে না নাই ইসলামের পক্ষে যারা কথা বলে মায়ানমারের মধ্যে রঙ্গে মুসলমানদের উপরে সেবাদ অত্যাচারা হয় এই মুসলমান ইমানদার বিশ্বের মানুষ যদি ঘুমায় থাকে আল্লাহ বাংলাদেশে প্রাণ পরিবার মুসলমান এই সব মুসলমান কি ধর্ম নাই সবাই কি মধ্যে এক ধ্বংস নাই হিন্দির মধ্যে নাই জাতীয়বাসীর মধ্যে নাই দুই একদিন দিনের দা পাই না গেলেন ডাকেন মাগুলো বিদ্যার্থ তোমার স্বভাব আসে না নবী আবার দায় দিলেন মা দরজা করে না মেয়ে থেকে কোনো জাদা বসে না এবার নবীদের চোখের পানি চাইবে আর ঠিক বলেন না কি অন্যায় করলাম এখনো কেন দায় করে না অন্যান্য দিনে একটা ডাকলে দরজা খুন আজকে কি অন্যায় করলাম মা কেন দায় না মেধার থেকে তুমি তোমাদের তুমি তো কোনো অন্যায় করতে পারো না সামনে যা তো আমার পর্যাপ্ত পরিমানে বস আমার পরিধানের মধ্যে নাই মা দেখো মা আমি পুরিবার কি অবস্থা ছিল ইচ্ছা ডেকে কানিজি তুমি মনে হয় প্রয়দিন কিছু খাইতে আত্মার কান ধরে বলে বাবা এটাকে আমার মনে করা দুঃখ নাই ঘুম ভেঙে গেছে নানা রকমের আওয়াজ পাওয়া যায় তুমি আসলে ভালো হয়েছি আজ কেমন মায়ের বিচার না করে চাইবে না নবীটা কেমন নাতি করছে। I'm going to marry a good গেছে <laughs> মামা nabi amar pita قريب لازم تاع الدنيا في افسار মুসলমান মন্দার যদি মনে করে মুসলমান নদীর পক্ষে নামার কারণে অত্যাচারের শিকার হতে হয় মুসলমান ভয়রাই চিন্তা যারা অত্যাচার করবে তারা হবে আবুহেল যারা মালুম হবে অত্যাচারিত হবে তারা হবে আসিয়া তারা হবে এর মতো ঠিক কিনা মুসলমান বাবা পানিতে ডুবে মরে তোমার পানিতে আগুনে পুড়ে মরলে হবে গাড়ির সিরিং করে মরলে হবে অবমে করে মরলে হবে মরণ হবে আরেকটা ওয়াদ আপনাদের দ্বারা করাতে চাই মুসলমান ওয়াদ আজীবন শুনলেন যুবক ভাই কি চিন্তা করছেন আয় আমি অতীত তোমার কি ইসামী কামাই না তোমার গান তোমার সিনেমা দেখতে মনে চায় আমার মনে চাই আমি কিন্তু দেখি না তোমার ব্যাপারটাও চলতে চলি না কারণ চিন্তা করে দেখলাম দুনিয়াটা ক্ষণস্থায়ী যে কোনো সময় আড্ডায় সামনে তারা জানতে পারে কখন যা আসলেন যাবে কেউ জানে না যেদিন আড্ডায় যাবে বেইমান অবস্থায় মারা গেলে কবরা ফাশোনা একটি <muchas> তারা যুবকের সংখ্যাই বেশি আল্লাহ যুবক জমান বড়া যারা আছে প্রত্যেককে দিনের হাত বিষয়ে করেন্ট প্রস্তাব সম্ভবত প্রশ্নের উত্তর দিয়েই নবীজি শুধু স্বপ্নে দেখা দিতে পারে পারে না সরাসরি দেখা কেউ যদি দেখে স্বপ্নে বেশি দেখা সরাসরি যদি কেউ দেখে সেটা যার ব্যাপার কার আত্মার সাথে অঙ্কির চক্ষু দিয়া বিশেষ কেউ নবীজিকে দেখতে পারে কিন্তু এটা সবার জন্য নয় একজনে দেখতে হইলা যদি অন্যজন বলে হ্যাঁ তিনি দেখছেন আমিও দেখবো যেমন এখনকার মিলান আমাদের পিড়ে বাবা দেখছেন পিড়ে দেখছেন সে দাঁড়াইছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার মিলাদের মধ্যে দাঁড়াইয়া ক্রিয়ান করা যাবে কিনা বললে ভালো হতো কি আমার এটা জানা দরকার মিলা মিলাদের মধ্যে এটা একটা আর্মি শব্দ থেকে মূল মূল অর্থ হলো এর থেকে আর্মি ব্যাকার হচ্ছে মিলার দিচ্ছে যদি আর অর্থ করতে অর্থটা আলাদা খারাপ কিন্তু দাঁড়াইয়া যে করাটা পরে এটা তো দুরুত না সালাম প্রচলিত এটা কথা আজকে তারাইয়া সেটা কিন্তু সুন্নি বলতে কি তাদের কথাটা সুখী সুন্নি প্রচলিত যারা দাবি হয়ে গেছে যারা সুন্দর দাবি করে কি সুন্নি মানে যারা সুন্নত মানে আমার তো মনে হয় যারা সুন্নি দাবি করে এদের একশো পুজোর পছন্দ পুজোর করার পরে চুমন দেওয়া বা হাত বুকে লাগানো এটা যদি মহাপ্রতের নিকস্ব নয় অসুবিধা নেই কিছু কর্তব্য যদি মনে করে তাহলে কোন আসবে আমরা জানি আমাদের মানে প্রশ্নের উত্তরটা দিয়ে বাংলাদেশের দৃষ্টিতে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাহ আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাহ জাতি পিতা পর তোয়া দায় নামাজের পর নামাজের পর মোনাজাত দিলে কেউ যদি এটাকে মোনাজাপ না দিলে কেউ যদি এটাকে শাসি দিতেই হবে তখন সেটা মাতৃ মোনাজার দেওয়া কি মোস্তাহাদ সাবেক হয়েছে মোস্তাহাদ জায়গায় এবং নকলের ব্যাপারে যদি কেউ করে তখন সেটা মাতৃ হয়ে যায় করা যাবে না দিলশই না দিলে গ্রস্তা মালিক করিলে সিরিক হবে কিনা অবশ্যই ভোট দেওয়াই মানে সাক্ষী দেওয়া ভোট দেওয়া কি আমি চেয়ারম্যানকে ভোট দিলাম আনারসার্গায় আমি ভোট আমি আপনাকে সমর্থন দিলাম সকল ক্ষমতার মালিক কিন্তু তো যদি কেউ বলে সকল ক্ষমতার মালিক জনগণ এটা তো সরাসরি মুসলিমদের মধ্যে যেহুদি খ্রিস্টানরা এরকম কিছু দুনিয়া নবীকে মুসলমানদের ভিতরে ফাদল ধরানোর জন্য নামায় আছে এরা শুরু করেছে অনেক আগের থেকে আমি আপনাদেরকে এই বিশ্বেরা এদেরকে দালাল বানায় বানে হিন্দু খ্রিস্টান কেন এরা বোকাবাজি করবে মানুষকে মারবে যাতে সাধারণ মানুষ দুপুরানার থেকে বিমুখ করা যায় বর্তমানে সেই উদ্দেশ্য তাদের হাসি ঠিক কিনা ইসলামের জন্মদিন পালন করা বসলে লগ্ন এই ছাগলের জন্মদিন পালন করছে বাবা কেবলা জন্মদিন যে পালন করছে কে অজুন অব্দেশ এবং কেকের সম সমান এদের কারণে এই দুনিয়া লোকদের কারণে আজকে আমাদের সমাজে মুসলমানের ঐক্যরাই মুসলমানদের ওখানে ভুল ঘোটা বুঝেছে আপনার বলা হয় আপনাদের মুসলমানদের অটুট কিছু বলেছিলাম দেখি নাকি ব্যাপার আমার কাছে বুক ফোন গেছে বুক প্রশ্ন গেছে আপনি চার ব্যাপারে কেন বলবেন আমি মনে হয় এখনো ভাত খাই কাছে আমার আমি কেন বলবা কি এবার বলে আপনাদের সুযোগ বসুদিন বিশ্বাস হয় পাল্টা কিন্তু সাত টাকা করে বসলে অনেকে বলো এই জন্যই কি সে ইসলামের পক্ষে আসে না সে মাদা হাত মানে না তার বিরুদ্ধে তার বক্তব্য তার বিরুদ্ধে তার বক্তব্য বিরুদ্ধে কোন ক্যাফেট এর ভিতরে কোন টিভি দিতে কোন সিডিছে ও কয় মিনিট পরে তার বক্তব্য কথা বলা হয়েছে বিভ্রান্তমূলক কথাগুলো বলা হয়েছে এগুলো সবাই বিস্তারিত দেওয়া আছে আপনারা যদি তথ্য জানতে মনে যায় আপনার সেটা জানতে পারে যদি কথার ভিতরে গুরুত্ব দৃষ্টি দেখবেন আপনাদের সাথে আমার কারো সাথে গনরা নেই নাই নেওয়া লেনদেন নেই টাকা পয়সা কোনো জামেরা নাই যত কথা বললাম একমাত্র বিশ্রামের স্বার্থে বললাম প্রশ্নের উত্তর গুলো যেভাবে দিয়েছি আপনারা যেভাবে জানতে চেয়েছেন যদি পূর্ণভাবে না দিতে পারি उन्नत ना अपने गाजीपुर ओला नाम अभाव नहीं ते आते जदि भूल है आना दीबेंवर्ती आल्लास रहे